পোকা নাপিত হলো এক শহর নিয়ে যার নাম পাটলিপুত্র সেখানে থাকতো এক যার নাম ছিল মনিভদ্র। সঙ্গে তার স্ত্রী গায়ত্রী তারা খুবই ধনী ছিল ওদের অনেক জায়গা জমি ছিল এবং ওরা থাকতো এক অট্টালিকায় মনিভদ্র খুবই দয়ালু ছিলেন নিজের সম্পত্তি নিয়ে ওর কোনো গর্ব ছিল না ও নিজের জীবনে অনেক কষ্ট করেছে ওর স্ত্রী গায়ত্রীও খুব বুদ্ধিমতী মেয়েছিল কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠাত না। ওই শহরে মনিভদ্র এবং গায়ত্রীর খুব নাম প্রতিটা অনুষ্ঠানে তারা লোকজনকে তাদের বাড়িতে ডাকত এবং তাদের আদর খামতি রাখত না তাদের অট্টালিকায় সব সময় কোনো না কোনো অতিথি থাকত। স্বামী স্ত্রী দুজনই খুব ভালো আপ্যায়ন করত তারা অতিথিকে দামি উপহার দিত এবং প্রচুর খাবার খাওয়াত দেখো গায়ত্রী আমাদের কত শুভাকাঙ্ক্ষী আছে আমরা কখনো নাখে বা গৃহীন থাকব না যতদিন এই ভালো মানুষগুলো আমাদের সঙ্গে থাকবে ওরা কখনো আমাদের একা ছাড়বে না কি যে বলো তুমি তো আসলে কোনো কিছু পাওয়ার আশা না করেই সব উপহার ওদের দিয়ে দাও কিন্তু এরা আমাদের বাড়িতে আসে শুধুমাত্র আমাদের ভালো ব্যবহারের জন্য আমরা সমস্যায় পড়লে আমরা কাউকেই পাবো না এই দম্পতির জন্য ভবিষ্যতে এক অন্য কিছুই অপেক্ষা করছিল এক গ্রীষ্মকালে মনিভদ্র খবর পায় ওর মাল বোঝাই জাহাজ সমুদ্রে হারিয়ে গেছে তার ব্যবসার সব মাল হারিয়ে গেছে ওরা পাগলের মতো জাহাজ খুঁজতে থাকে খুঁজে পায় না মণিভদ অজুহাত দিয়ে সরে পরে কি হয়েছে তোমার কেউ কি আমাদের সাহায্য করার জন্য রাজি হলো না সবাই যে যা নিজেদের সমস্যা নিয়েই দেখছি ব্যস্ত ওরা কেউই আমাকে সাহায্য করবে না গায়ত্রী জানত যে ওর বন্ধুরা শুধুমাত্র অজুহাত দিচ্ছে কিন্তু এটাও জানত যে এই কথা ও স্বামী বিশ্বাস করবে না তাই সে চুপ করে যায় তারপর নাবিককে তার সব জায়গা জমি বেচে দিতে হয় লোকসান মেটানোর জন্য কিন্তু তবুও তার টাকা কম পড়ে তারপর সে নিজের বিশাল অট্টালিকাও বেঁচে দেয় তাতেই সমস্যা মিটে যায় মনিভদ্র সব দেনা শোধ করে দেয় কিন্তু সে একেবারে দরিদ্র হয়ে যায় তারা এক কুড়ে ঘরে থাকতে শুরু করে এবং অন্যের জমিতে চাষ করে দিন কাটায় গায়ী স্কুল শিক্ষিকার চাকরি করতে শুরু করে ঘর চালানোর জন্য ওরা দুজনই অনেক পরিশ্রম করে কিন্তু এত সমস্যার মুখে পড়েও মণিভদ্র এবং গায়ত্রী দয়ালু স্বভাব যায় না এবং তারা সবাইকে একইভাবে সম্মান দিতে থাকে ওরা এতটা আয় করার চেষ্টা করতো যাতে দিনে অন্তত একজন অতিথিকে খাওয়ানো যায় ওদের কাছে দেওয়ার মতো দামি উপহার বা বিভিন্ন কিন্তু মিষ্টি ভাষা এবং কোনো খামতি ছিল না। থাকে কিন্তু কেউ ওদের বাড়িতে আসে না যেসব লোকজনকে মনিভদ্র নিজের বন্ধু ভাবত তারা ওকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে লাগে মনিভদ্রের মন খারাপ হয়ে যায় তুমি ঠিকই বলেছিলে গায়ত্রী এরা আমাদের বন্ধু নয় ওরা আমাদের কাছে শুধু উপহার আর ভালোমন্দ খাবার খেতে তোমার কথা শুনলেই ভালো হতো না এরকম কথা বলো না আমি তোমার সঙ্গে থেকেই খুশি আমাদের খারাপ সময় অন্যরা আমাদের সাহায্য করেনি বলে আমরা নিজেরা যেমন সেটা তো কখনো পাল্টাবে না তোমার নীতি খুব ভালো আর আমার এই বোকামির জন্য কোনদিন ভালো ফল পাবো না পরিবারকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই নিজের বিবেককে কি বোঝাবো সবই আমার দোষ আজীবন এই অন্যায়ের বোঝা বাবার মরে যাওয়া ভালো হবে নাকি নিজেকে দোষারোপ করতে করতে নাবিক ঘুমিয়ে পড়ে মনে আ? এসব কি হচ্ছে? কে আপনি? আমি একজন এখানে এসেছি তোমার সাহায্য করতে সমস্যার মধ্যে থাকাকালীন তোমার মন ভেঙে গেলে চলবে না ওগুলোর সম্মুখিন হতে হবে আমি একজন মূর্খ মানুষ নিজেকে মুখ দেখাতে পারছি না তুমি তো মূর্খ নও মূর্খ সে হয় যে সম্পূর্ণ শক্তি না জেনে কাজ করে তোমার সঙ্গেও সেটাই হয়েছে আর সেটা হলো একটা অঘট আর আমি এখানে এসেছি তোমার সাহায্য করতে কি? কি তুমি করে আমায় সাহায্য করবে। আর কেনইবা করবে। তোমার স্ত্রী ঠিক বলেছিল। তোমার শততা আর এত বছরের কঠিন পরিশ্রম দেখি আমি এখানে এসেছি এটাই হলো তোমার উপহার এবার আমার কথা শোনো আগামী কাল আমি তোমার দরজায় টোকা মারব আমার এই একই রূপে আমার মাথার পেছনে একটা লাঠি দিয়ে ছুবে তারপর ও এ আমি কেমন স্বপ্ন দেখলাম আমি হয়তো টাকার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম নাবিক যখন দরজার বাইরে যায় ও দেখে অন্য সন্ন্যাসীরা তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমি মারছি না পিত আপনি আমায় আসতে বলেছিলেন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভেতরে আসুন মণিভদ্র যখন নিচে নেমে বসে চুল কাটার জন্য তখন আবার কেউ একজন নাপিতের চুল কাটা শেষ হওয়ার আগেই মণিভদ্র একটা লাঠি নিয়ে এগিয়ে যায় সন্যাসির কাছে সন্ন্যাসী ইতিমধ্যে ঘরের ভেতরে ঢুকে এসেছিল মণিভদ্র লাঠিটা তার মাথার পেছনে ছুয়ে দেয় আর আচমকা ও এটা কি হলো এতগুলো সোনার মোহর হ্যাঁ আমরা আর গরীব থাকব না নাবিক এই দেখে এতটা খুশি হয়ে যায় যে সে ভুলেই যায় তার সঙ্গে 나পিত ওই পুরো ঘটনাটা দেখছে ও তাহলে এভাবেই নাবিক বড়লোক হয়েছে এটা তো একেবারেই কঠিন নয় পরের দিন 나পিত এক ফুнди আটে मारे शुरू कर যায়। মানুষ খুব রেগে গেছিল কারণ সবাই জানতো ও কি করেছে ওরা ওকে মারার জন্য তাড়া করে নাপিত শহরের বাইরে পাঠিয়ে দেওয়া হয় মণিভদ্র এবং গায়ত্রী এই সবটাই দেখেছিল সন্ন্যাসী ঠিকই বলেছিলেন মূর্খ তো সে যে পুরো সত্যিটা না জেনে কাজ করে বসে মূর্খ নাপিত শুধু এটাই জানতো যে আমি সন্ন্যাসীর মাথায় লাঠি দিয়ে ছুঁয়েছি আর দাদেই সে শোনা হয়ে গেছে কিন্তু ও আমার স্বপ্নের ব্যাপারে কিছুই জানতো না ও না ভেবেই কাজটা করে বসে আর ভুল সন্ন্যাসীকে মারার জন্য ও শাস্তিও পায়